দশটি আমরা এতক্ষণ যে নিদর্শনগুলো নিয়ে কথা বলেছি আলোচনা করেছি সেগুলো ছিল কিয়ামতের ছবিরা বা ছোট লক্ষণসমূহ আলামত সুগরা বা গৌন আলামত প্রধান নিদর্শন হচ্ছে দশটি ছোট বা গৌণ লক্ষণগুলো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 প্রায় একটা থেকে অপরটা একশো বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে যুগের পর যুগ ধরে এগুলো ধীরে ধীরে প্রকাশিত হতে পারে কিন্তু মুখ্য বা প্রধান লক্ষণগুলো সম্পর্কে রাসুল্ল সাল্লাম মুসনাদ আহমদে বর্ণিত হাদিসে বলেন কিয়ামতের প্রধান আলামতগুলো যেন একটা সুতোয় বাধা কতগুলো পুতির মতো যখনই সুতো কাটা হবে সবগুলে পরে যাবে অর্থাৎ কিয়ামতের প্রধান নির্দেশকগুলো প্রধান আলামতগুলো একে অপরের খুব কাছাকাছি অবস্থিত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 এমন সময় রাসুলুল্লাহ সাল্লু আলাহ সাল্লাম আমাদের পাশ দিয়ে যাচ্ছিলেন আমাদেরকে অতিক্রম করছিলেন এমন সময় আমরা নিজেদের মধ্যে কথা বলছিলাম তিনি আমাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কি বিষয় নিয়ে কথা বলছ আমরা বললাম আমরা কথা বলছি আসলাহ নিয়ে আসলা হচ্ছে শেষ সময় বা কিয়ামত রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম বললেন কিয়ামত ততক্ষণ ঘটবে না যতক্ষণ না তোমরা দশটি আলামত দেখছ তিনি সাল্লাহ আল্লাহাম বললেন এক নম্বর আদু খান বা ধোয়া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 ইয়ে এইভাবে এমন একটি অগ্নিকাণ্ড হবে আগুন লাগবে যা মানুষকে মাহারে যেতে বাধ্য করবে মাহার হল সেই স্থান যেখানে বিচারের কার্য সমাধিতে হবে শেষ বিচারের দিন বিচারের কার্য সমাধিতে হবে হাসরের ময়দান কি আমাদের এই দশটি নিদর্শনের মধ্যে প্রথম কোনটি প্রথম লক্ষণ কোনটি প্রথমটি হচ্ছে আড্ডার জাল হাজিসে বর্ণিত হয়েছে কি আমাদের প্রথম আলামত হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য ওঠা তাহলে কোনটা প্রথমে দাজ্জাল নাকি পশ্চিম দিক থেকে সূর্য উদয় এখানে সঠিক মত কি হচ্ছে দাঁতজালই প্রথমে আসবে যদিও হাদিসে বলা হয়েছে পশ্চিম দিক থেকে সূর্য উঠা হচ্ছে সর্বপ্রথম লক্ষণ পশ্চিম দিক থেকে সূর্য উঠা হল সর্বপ্রথম লক্ষণ তবু আলিমগঞ্জ বলে থাকেন যে দাঁতজালের আগমন হচ্ছে সবচেয়ে বড় এবং প্রথম চিহ্ন দাঁতজালের আগমন হচ্ছে কিয়ামতের আলামতের বড় আলামতগুলোর মধ্যে প্রথম আলামত তো তারা এটা কীভাবে বলতে পারেন যখন এ বিষয়ে একটি হাদিস উপস্থিত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 দাজ্জাল তার পুরো নাম হচ্ছে আল মাসিহ আর দাজ্জাল এই নামটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত মাসিহ এবং দাজ্জাল এই দুইটি শব্দের অর্থ কি একজন আলেম যিনি কামুস আল মাসিহ শীর্ষক গ্রন্থের লেখক তিনি বলেন যে ৫০টি অর্থ ব্যবহৃত হতে পারে এবং এই শব্দটি খুবই সমৃদ্ধ অর্থের দিক থেকে এই শব্দটি বিভিন্ন অর্থ প্রকাশ করতে পারে এর প্রচুর অর্থ রয়েছে এই শব্দের কিছু অর্থ হলো এমন কিছু যা মুছে ফেলা হয়েছে দাজজালকে মাসিহ বলার কারণ হলো। তার একটা চোখ মুছে ফেলা হয়েছে বা এক চোখ থাকবে না আলমাসি এর অর্থ এমনটা হতে পারে বলেছেন বিশ্ব জমন করবে চল্লিশ দিন সময়ের মধ্যে তো আলমাসি এর আরেকটি অর্থ হচ্ছে আল এবং আল সিদ্দিক খুবই আশ্চর্যজনক ভাবে এই মাসি কথাটার মধ্যে দেখুন যে দুইটি বিপরীত অর্থবোধক শব্দ রয়েছে আল এবং সিদ্দিক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 আবার আদম বলতে এমনটা বোঝানো যায় যা খুবই ফরসা সাদা হালকা রঙের কোনো কিছু অর্থাৎ আদম বলতে কালো স্কিনের কালার কালো ত্বক এটাকেও বোঝানো যায় আবার ফরসাত্বকও বোঝানো সম্ভব তো আরেকটি হাদিসে এভাবে আমরা দেখতে পাই যে আদম কথাটা একইভাবে দুইবার ব্যবহার করা হয়েছিল এবং আদম আলাহ ইসলামের বর্ণনার সময় এর দ্বারা বোঝানো হয়েছে কালো ত্বক বা ডার্ক স্কিন এবং ইসা আলাহ ইসলামের ক্ষেত্রে বোঝানো হয়েছে ফরসাত্বক বা ফেয়ার কালার ফেয়ার স্কিন একইভাবে মাসি শব্দটার অর্থ একই সাথে সত্যবাদী এবং মিথ্যাবাদী আল্লাহ আল্লাহ জন মাসি সৃষ্টি করেছেন একজন আল মাসি হাত এবং অপরজন আল মাসিহ ইসাহ মারিয়াম আল্লাহ ইসাহ মারিয়াম আলাইসাল্লাম হলেন সত্যবাদী মাসি আর দাজ্জাল হচ্ছে মিথ্যাবাদী মিথ্যুক মাসি মাসি শব্দটার আরেকটি অর্থ হচ্ছে উন্নত করা মর্যাদা বৃদ্ধি করা মর্যাদা উঁচু করা এবং যেটা ইসাহেব মারিয়াম আলাহিস্লামের ক্ষেত্রে এই অর্থটি প্রযোজ্য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 বাইরে থেকে সত্যকে বদলে দিবে দাজ্জাল জাল আর দাজ্জাল দাঁতজাল আর মানে হচ্ছে কোনো কিছুকে সোনা বা সোনালী রঙের প্রলেপ দেওয়া ঢেকে দেওয়া কোনো কিছুকে যখন সোনার পানি দিয়ে ধুয়ে ফেলা হয় ধুত করা হয় সেটাকে বলা হয় দাঁতজাল যেমন অনেক সস্তা ধাতু রয়েছে যখন সেই ধাতুগুলোকে ইলেকট্রো প্লেটেড করা হয় মূলত সেই ধাতুগুলো হচ্ছে সস্তা জিনিস কিন্তু পরবর্তীতে যখন সোনার আবরণ দিয়ে ঢেকে দেওয়া হয় গোল্ড প্লেটেড করা হয় সেটাকে বলা হয়ে থাকে দাজ্জাল। বাইরে থেকে দেখতে সেগুলোকে খুবই সুন্দর মনে হয়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 এবং অবশ্যই দাজজাল একজন কাফির এবং নাস্তিক এই অর্থটাও দার্জালের আরেকটা অর্থ দল শব্দ দিয়ে আরো বোঝানো হয়ে থাকে ভণ্ডামি আর আপনারা দেখুন কিভাবে মাত্র একটি শব্দ দিয়ে এতগুলো কথা বোঝানো হচ্ছে একের ভিতর অনেক আল্লাহ সুহান এগুলো রাসুল্লাহ কাছে কাজালের এই নামগুলো প্রকাশ করে দিয়েছিলেন দার্জালের বাহ্যিক বৈশিষ্ট্য বা চেহারা কেমন তার কিছু বর্ণনা রাসুল্ল সাল্লাহাম আবুদাউদ্দ বর্ণিত একটি হাদিসে বলেন্লাহাম বলেন আমি তোমাদেরকে দাজ্জাল নিয়ে অনেক কথা বলেছি আর আমার ভয় হয় আমি যেসব কথা বলেছি তার প্রতিটি কথা তোমরা মনে রাখতে পারবে না অর্থাৎ রাসুল্লাহ সাল্লাহাম বিভিন্ন সময়ে দাঁতজাল সম্পর্কে এত বর্ণনা দিয়েছেন যে তিনি আশঙ্কা করতেন যে এর সবগুলো বর্ণনা হয়তো সাহাবারা মনে রাখতে পারবেন না এজন্যই রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন তোমরা হয়তো সবগুলো কথা স্মরণ রাখতে পারবে না রাসুল্লাহ সাল্লা ঘন ঘনকে নিয়ে কথা বলতেন তার অনুসারীদেরকে দাজ্জালকে নিয়ে সতর্ক করেছেন তিনি সাল্লাহাম আরও বলেন কোন ফিতনা বা পরীক্ষা নেই যা দাঁজালের থেকে ভয়ানক হতে পারে অর্থাৎ রাসুলুল্লাহ সাল্লাহাম বলছেন সৃষ্টির শুরু থেকে আলম আলাহিসাল্লামের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত দাজ্জালের ফিটনার চেয়ে কঠিন ফিতনা আর এক কেউ নেই দাজ্জালের ফিটনার চেয়ে কঠিন আর ভয়ঙ্কর কোন ফিটনা বা পরীক্ষা নেই রাসুল্লাহ সালাইসাল্লাম আরও বলেছেন এমনকি নুহ আলাই্লাম তার অনুসারীদেরকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করে গেছেন তো রাসুল্লাহ সাল্লাম সাহাবাদের সাথে দাঁজজাল সম্পর্কে এত বেশিবার বলেছেন যে তিনি বেশ চিন্তিত ছিলেন সাহাবিগণ তার এই সমস্ত তথ্য সবগুলি মনে রাখতে পারবেন কিনা রাসুদুল্লাহ সাল্লু ইসলাম আরও বলেছেন যে দাঁতজাল হচ্ছে খাটো প্রকৃতির একজন লোক এবং সে চোখে দেখতে পাবে না এরপর রাসুদুল্লাহ সাল্লি স্লাম বলেন দাঁতজাল হল কানা একচোখ বিশিষ্ট একচোখ বিশিষ্ট কানা কিন্তু তোমাদের রব একচক্ষু বিশিষ্ট নয় কারণ আর দাদজাল আসলে শেষ পর্যন্ত গিয়ে একটা পর্যায়ে সে নিজেকে রব দাবি করে বসবে নিজেকেই সে আল্লাহ দাবি করে বসবে আর সে জন্যই রাসুদুল্লাহ সাল্লু ইসলাম বলেছেন যে তোমাদের রব যিনি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 এটি হচ্ছে বুখারির একটি হাদিস মুসলিমের আরেকটি বলা হয়েছে বলেছেন অর্থাৎ এই লেখা জানা এই লেখা পড়তে পারার জন্য অক্ষরগ্ঞ জানা কোন শর্ত নয় সুতরাং তা অক্ষরজ্ঞানের সীমানাকে ছাড়িয়ে যাবে মুমিন ব্যক্তি মাত্রই এই লেখাকে স্পষ্টভাবে পড়তে পারবে মুমিন ব্যক্তি অর্থাৎ পূর্ণ বিশ্বাসে মুসলিমের অক্ষর জ্ঞান থাকুক বা না থাকুক সে এই লেখাটি পড়তে সক্ষম হবে মুসলিম শরীফের আরেকটি হাদিসে আরেকটি বর্ণনা এসেছে এবং এই বর্ণনাটি রাসুল্লাহ সাল্লাহিস্লামের নিজের কথা নয় তিনি এই কথাগুলোকে অনুমোদন করেছেন বা সমর্থন দিয়েছেন এবং হাদিসটি বেশ দীর্ঘ এখানে বেশ কিছু উল্লেখযোগ্য অংশ তুলে ধরা হল রাসুল্লাহ সাল্লি সাল্লামের একজন সাহাবা তামিম আদারি তিনি বাস্তবেই সচক্ষে দার্জালকে দেখেছিলেন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 দাঁতজালের বর্ণনা পড়তে গিয়ে যখন আমরা এই হাদিসগুলো সমন্বয় করতে যাব তখন আমাদের বেশ শুরুর দিকে বেশ ভালো একটা ঝামেলা হতে পারে এবং এটা আরো বিভ্রান্তিকর লাগবে যখন আমরা ইবন সায়াদ নিয়ে কথা বলা শুরু করব। অতএব বলা চলে যে দাঁতজালকে সম্পূর্ণরূপে বোঝা অথবা কল্পনা করা এতটা সহজ নয় যেমনটা আমরা মনে করছি এখানে বেশ কিছু জটিলতা রয়েছে তবে দাজ্জাল যখন আবির্ভূত হবে রাসিদুল্লাহ সাল্লা স্লামের হাদিস সমূহ আমাদেরকে তাকে কিনতে সাহায্য করবে এবং তখন এই বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে আমাদের হয়তো এই মুহূর্তে দাঁতাল কেমন সেটা অবিকল ভাবে ধারণা করা সম্ভব নাও হতে পারে কিন্তু যখন সে বের হয়ে আসবে তখন এই বিষয়গুলো স্পষ্ট এবং পরিষ্কার হয়ে যাবে আমরা একটা পর অন্য হাদিস মনে করতে পারি যে সেগুলোর মধ্যে হয়তো কোন অসংগতি আছে বা পারস্পরিক বিরোধপূর্ণ একটা একটার সাথে বিপরীত কিন্তু বাস্তবে আসলে সেগুলো নয় যখন আমরা হাদিসগুলো সমন্বয় করব তখন এই বিষয়গুলো আমাদের সামনে ইনশাল্লা স্পষ্ট হয়ে যাবে এগুলো আসলে দাজ্জালের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য নিয়ে কথা বলছে এটা আবু সাঈদ আল ক্ষুদ্রির সাথে এবং ইবেন সাইয়াদ নামক এক ব্যক্তির কথোপকথন যা আমরা শুনলাম এবং এটা মুসলিমের হাদিসে পাওয়া যায় ইবেন সাইয়াদ আবু সাঈদ আল ক্ষুদ্রিকে জিজ্ঞাসা করেন। আপনি কি রাসুলুল্লা সাল্লা সাল্লামকে বলতে শুনেননি যে আদ্দাজ্জালের দাঁত্জালের কোনো সন্তান থাকবে না আবু সাঈদ উত্তর দিলেন হ্যাঁ সুতরাং দাজজালের আরেকটা বর্ণনা হচ্ছে যে তার কোন সন্তান সন্ততি থাকবে না দাঁতজালের কোনো সন্তান সন্ততি থাকবে না এখন একটা প্রশ্ন জিজ্ঞাসা করা যাক যে দার্জাল কি এই মুহূর্তে জীবিত সে কি রাসুল্লাহ জীবিত ছিল সে কি এখনও বেঁচে আছে এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ দাজ্জাল এখন জীবিত এবং বেঁচে আছে তো সে এখন নিশ্চিতভাবে কোথায় অবস্থান করছে সেটা নিয়েই আমরা এবার আলোচনা করব আমরা একজন ইহুদি ব্যক্তির কথা বলব যার নাম হচ্ছে ইবিন সৈয়াদ তিনি ছিলেন মদিনাবাসী একজন ইহুদি এবং সে ইবেন সৈয়াদ জাদু ভবিষ্যৎবাণী জিন শয়তান এইসব বিষয় নিয়ে বেশ উৎসাহী ছিল এগুলো নিয়ে সে ব্যস্ত থাকত ছোটবেলা থেকেই তো ইবেন সয়াদ কি দার্জাল ছিল কিনা এই প্রশ্ন আমরা কেন করলাম যে ইবন সৈয়াদ সেই দার্জাল ছিল কিনা এর কারণ হচ্ছে যে সাহাবা মনে করতেন সে ছিল আড্ডার এমন কি সাহাবাদের অনেকে কসম করেও বলতেন সেই হচ্ছে আদার জাল অমর বিন খত্তা জাবের আবদুল্লাহ উনারা বলতেন আল্লাহর শপথ এই লোকটাই হচ্ছে আদার জাল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 ইবিন সাইয়াদের একজন ছেলে বা পুত্রের নাম ছিল ইমারা তিনি ছিলেন একজন সৎকর্মশীল মুসলিম এবং তিনি সাঈদ ইবনে মুসাইয়াব যিনি একজন ছিলেন ছিলেন বিখ্যাত তার ইমারা একজন অন্যতম সহচরী ছিলেন সাথী ছিলেন ইমারা তার কাছ থেকে বেশ কিছু হাজিস বর্ণনা করেছেন এবং ইমাম মালিক তাকে বেশ সম্মান করতেন সুতরাং ইমারা একজন মুসলিম ছিলেন অর্থাৎ ইবিন সৈয়াদের পুত্র তিনি মুসলিম ছিলেন কিন্তু সেই লোকটি ইবিন সাইয়াদ নিজেকে ছিল আসুন আমরা তার কাহিনী আরও একটু গভীরভাবে দেখি যে জন্য বা যে কারণে আমরা ইবিন্তার সর্বপ্রথম কারণ হল রাসুল্লাহ সাল্লাহ নিজেই তার ব্যাপারে সন্দেহ পোষণ করেছিলেন তিনি সন্ধিহান ছিলেন ইবিন সৈয়াদকে নিয়ে বেশ কিছু সন্দেহ প্রকাশ করেছিলেন এই লোকটা কি আড্ডা জাল কিনা সে বিষয়ে একটা সময় পর্যন্ত রাসুল্লাহ সাল্লা সাল্লাম সম্পূর্ণ সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি ইবিন উমার বলেন রাসুল্লাহ সাল্লাহ উমার এবং আরো কয়েকজন সাহাবা মিলে ইবিন সৈয়াদকে দেখতে গেলেন সে সময় সে একটা শিশু এবং সে অন্যান্য বাচ্চাদের সাথে একটা স্থানে খেলাধুলা করছিল এবং সে জায়গাটার নাম হচ্ছে বাণী মাখলা ওই সময়ে তার বয়স প্রায় বয়সন্ধির কাছাকাছি অর্থাৎ সে প্রায় তেরো চোদ্দ বছরের কাছাকাছি অবস্থায় উপনীত হয়েছে বয়সন্ধিকাল ইবিন সৈয়াদ হঠাৎ অনুভব করলো সেই সময় যখন সে খেলাধুলা করছিল ইবেন সৈয়াদ হঠাৎ অনুভব করল রাসুল্লাহ সাল্লা সাল্লামের হাত তার গায়ের উপরে আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি অ ইহুদিদের অর্থ হল আপনি আমাদের রাসুল নন ইহুদিদের জন্য আপনি রাসুল নন আপনি হচ্ছেন জেন্টাইলদের জন্য বা যারা ইহুদি নয় নন ইহুদি তাদের জন্য আপনি রাসুল ইবেন সাইয়াদ বলল যে আপনি কি সাক্ষ্য দেন আমি রাসুল সে সময় রাসুল্লা সাল্লাস্লামটাকে হাত দিয়ে ঠেলা দিলেন এবং দূরে সরিয়ে দিলেন আর বললেন আমি আল্লাহ তার নবী রাসুলগণে বিশ্বাস করি রাসুল্লাহ্লাকে জিজ্ঞাসা করলেন তুমি কি দেখতে পাচ্ছ কারণ ইতিমধ্যে এটা স্পষ্ট হয়ে গেছে যে পরিষ্কার হয়ে গিয়েছিল সেই তথ্যগুলো কোনো একজন জিনের কাছ থেকে পাচ্ছিল বা সংগ্রহ করছিল তো সেই ইবেন সাইয়াদ বলল আমি দেখতে পাচ্ছি একজন মিথ্যুক এবং একজন সত্যবাদী আর সে সময় ইবেন সায়াদের বেশিরভাগ কথাই ছিল সিম্বলিক বা প্রতীকী তাই মাঝে মাঝে সে আসলে কি বলছে বা কি বুঝাতে যাচ্ছে সেটা বুঝতে পারাটা একটু কঠিন ব্যাপার তো সে যখন বলল আমি সংকেত পাচ্ছি একটা মিথ্যা আর একটা সত্য তখন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তুমি কনফিউজ তুমি বিভ্রান্ত তুমি নিজেই দ্বিধাগ্রস্ত রাসুল্লাহ সাল্লাহ তাকে পরীক্ষা করতে যাচ্ছিলেন তিনি বললেন আমি তোমার কাছ থেকে একটা জিনিস লুকাচ্ছি আমি কি লুকাচ্ছি বলতে পারবে রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম দেখতে যাচ্ছিলেন পরীক্ষা করে যে এই ছেলেটা সে কি জিনে নিয়ে কি ধরনের কারশাইজি করছে রাসুল্লাহ সাল্লাইস্লাম যখন বললেন আমি তোমার কাছ থেকে একটা কিছু গোপন করছি তিনি আসলে যা বুঝিয়েছিলেন সেটা হচ্ছে যে তিনি তার থেকে সুরা খান এটা গোপন করে রেখেছিলেন সুরা আদানের ওহি পাওয়ার পর তিনি চাচ্ছিলেন যে সেটা ইবেন সৈয়াদের সামনে তিলাউত করবেন তো সেই কারণে রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি বলো আমি তোমার কাছ থেকে কি লুকোচ্ছি ইবেন সাইয়াদ বলল আপনি আমার কাছ থেকে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 তিনি নিজেও তাকে পরীক্ষা করে দেখছিলেন এবং এটা ছিল বুখারির হাদিস আর একটি হাদিস এখানে বলা হচ্ছে রাসুল্লাহ সাল্লাহাম ওমর এবং আবু বকর রাজিয়া মদিনার পথ ধরে যাচ্ছিলেন আর তাদের ইবেন সাথে দেখা হলো তখন রাসুল্লাহ সাল্লাম তাকে থামালেন তিনি বললেন তুমি কি সাক্ষ্য দাও আমি আল্লাহর রাসুল ইবেন সৈয়াদ বলল আপনি কি এটা সাক্ষ্য দেন যে আমি আল্লাহর রাসুল রাসুল্লা সাল্লাহাম বললেন আমি আল্লাহ বিশ্বাস করি তার ফেরেস্তা এবং কিতাব সমূহে বিশ্বাস করি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 আর দুইজন সত্যবাদী অথবা দুইজন মিথ্যাবাদী আর একজন সত্যবাদী রাসুল্লাহ সাল্লাহ স্লাম তখন বললেন একে নিজের মতো ছেড়ে দাও লোকটা দ্বিধাগ্রস্ত কনফিউজ এই হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিমে রাসুল্লাহ সাল্লাহাম তাকে আরও একটু পরীক্ষা করতে চাইলেন এল্লা সাল্লাম দেখতে চাচ্ছিলেন সে যখন একা থাকে নিজের সাথে কথা বলে তখন আসলে কি বলে এবং এই হাদিসটি রয়েছে বুখারিতে ওমর রাগিল বলেন রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম এবং উবাইবনে কাব তারা দুজন যেখানে ইবেন সাইয়াদ ছিল সেখানে গেলেন সে ছিল একটা খেজুর গাছের পাশে রাসুলুল্লাহ সাল্লাইসাল্লাম সেখানে গিয়ে খেজুর গাছের পিছনে আড়াল করে দিলেন নিজেকে খেজুর গাছের পিছনে লুকিয়ে নিলেন যেন ইবেন সাইয়াদ তাকে দেখতে না পায় রাসুল্লাহ সাল্লাই তার কথা শুনতে পাচ্ছিলেন কারণ সেই সময় খুব সম্ভবত ইবেন সৈয়াদ তার জিনের সাথে কথা বলছিল তাই রাসুল্লাহ সাল্লাইসাল্লাম নিজেকে লুকিয়ে ইবেন সৈয়াদের কথা শোনার চেষ্টা করছিলেন তাকে অর্থাৎ ইবন সাল্লাহ দেখে ফেলার আগ পর্যন্ত তিনি সেখানেই ছিলেন এবং ইবন সৈয়াদ একটা পাটির উপরে শুয়েছিল তো ইবেন সৈয়াদের মা তিনি রাসুল্লাহ সাল্লামকে দেখে ফেললেন এবং তিনি তার ছেলেকে সতর্ক করে দিয়ে বলে উঠলেন সফ এবং তার ছেলের একটা নাম ছিল ইবন সায় একটা নাম ছিল সফ সেই মহিলাটি বলে উঠল সফ রাসুল্লাহ ওখানে তো এহাদিসের বর্ণনাকারী ওমর রাজিউল বলেন এবং সে এটা শুনে লাফ দিয়ে উঠলো লাফ দিয়ে উঠে পড়লো রাসুল্লাহ সাল্লাহাম বললেন সেই মহিলা যদি তাকে দিত তাহলে সেই সময় তার আসল পরিচয় প্রকাশ হয়ে যেত ছেড়ে ছিল। কিন্তু তার কথা বুঝে ওঠার আগেই অর্থাৎ সে সাথে কি কথা আলোচনা করছিল তা বুঝে ওঠার আগে ইবেন সৈয়াদের মা তাকে সতর্ক করে দিয়েছিল এখন সেই ব্যক্তি ইবেন সৈয়াদ সে কি ছিল নাকি ছিল না তো মুহাম্মদ বিন মুনকাজির একজন তাবি তিনি বলেন আমি জাভের বিন আবদুল্লাহকে দেখেছি আল্লাহ নামে শপথ করে বলতে যে ইবেন সৈয়াদি হচ্ছে আদার চাল আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি এটা কিভাবে বলতে পারো কেমন করে এত নিশ্চিত হচ্ছে যে সেই হচ্ছে আদার চাল জাভের বিন আবদুল্লাহ তিনি বলেন যে আমি ওমর রাজিউলকে দেখেছি আল্লাহ নামে শপথ করে বলতে যে ইবেন সৈয়াদি হচ্ছে আদার চাল এবং সেই সময় আস্তুল্লা সাল্লাম তাকে কোনো বাধা দেননি তো অমর রাদিউল্লাহু রাসুল্লাহ সাল্লা সামনে এই শপথ করে বলেছিলেন ওয়াল্লাহি ইবেন সৈয়াদি হল আদাহাল আর সেই সময় রাসুল্লাহ সাল্লাহাম নীরব ছিলেন চুপ ছিলেন সুনান আবি সেখানে একটি হাদিসে রয়েছে যে নাফা তিনি বলছেন ইবনে অমর রাজি উল্লাহ বলতেন ওয়াল্লাহি আল্লাহর কসম ইবেন সয়াদি আল মাসিহ আদাদ ইবেন সৈয়াদের সাথে একদিন অমর রাদিউলুর দেখা হলো মদিনার একটি রাস্তায় মর রাদিউল তালাহন এমন কিছু বললেন কিছু কথা বললেন যার কারণে তার মন খারাপ হয়ে গেল এবং সে বেশ ক্রোধান্বিত হয়ে গেল সে রাগান্বিত হল এবং অদ্ভুত তার শরীরের দেহের আকারটা বাড়তে লাগলো যতক্ষণ না সে পুরো রাস্তার সমান হয়ে গেল মানে সেই লোকটি ইবেন সায় বেলুনের মতো বড় হতে হতে পুরো রাস্তাটি ভরে ফেললো তো উমর রাদিউ রাসুল্লাহ সাল্লামের স্ত্রী উম্মে হাফসার কাছে গিয়ে এই কথাটি বললেন তিনি বললেন তাকে তার মতো ছেড়ে দাও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 ইবন সয়াদ এটা পছন্দ করতো না সেটা পছন্দ করতো না যে লোকজন তাকে নিয়ে সন্দেহ করছে বা সন্দেহ করবে এবং তাকে নিয়ে মানুষের এই ধরনের আচরণগুলো তার ভালো লাগতো না এবং এই হাদিসটি রয়েছে মুসলিমে আবু সাইদ আল খুদ্রী বলেন একবার আমরা হজ বা উমরার উদ্দেশ্যে যাচ্ছিলাম এবং ইবনে সৈয়াদ সেও আমাদের সাথে ছিল আমরা একটা জায়গায় গিয়ে থামলাম এরপর সকলে যেয়ে যার মতো করে চলে গেল শুধুমাত্র আমরা দুইজন রয়ে গেলাম আমরা দুইজন বাকি থাকলাম তো আমি খুবই অস্বস্তি বোধ করছিলাম কেননা মানুষ তাকে নিয়ে নানা ধরনের কথা বলতো লোকজন তার প্রতি এটা ভেবে আমি তার সন্দেহ থাকতে স্বস্তি পাচ্ছিলাম না তো সে নিজের মালপত্র এনেপত্র এগুলো এনে মালপত্রের দিল আবুদ্রির জিনিসপত্রের উপরে তার জিনিসগুলো রেখে দিল আবু সাঈদ আল ক্ষুদ্রি বললেন তুমি তো দেখছ এখন আজকে খুবই প্রচন্ড গরম তুমি দয়া করে তোমার বাক্সগুলো সরিয়ে ওই গাছের পাশে রেখে দাও না কেন আবু সাঈদ চাচ্ছিলেন না যে তার বাক্স তার জিনিসগুলো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 ওই দুধ না আর তাই আমি একটা অজুহাত খুঁজে তাকে বললাম যেবেন সয়াদ সে আসলে মূল ঘটনাটি কিছুটা আজ করতে পারলো যে কেন আবু সাইদাল ক্ষুদ্রি বারবার বিভিন্ন অজুহাতে তার থেকে দূরে থাকতে যাচ্ছেন এমনকি তার দেওয়া দুধ পান করছেন না এবং সেই লোকটা তখন বুঝতে পারল যে আসলে তাকে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 আর আমি একজন মুসলিম রাসুদুল্লাহ সাল্লাহ সাল্লাম কি এই কথা বলেননি যে দাজজাল সন্তান উৎপাদনে অক্ষম হবে তার কোনো সন্তান থাকবে না আর আমি তোমার সন্তানদেরকে মদিনায় রেখে এসেছি সাল্লাম কি এই কথা বলে যাননি। যে আর দাজাল কখনো মদিনা বা মক্কায় প্রবেশ করতে পারবে না অথচ আমাকে দেখো আমি তো মাত্রই মদিনা থেকে বের হয়ে এসেছি এবং আমরা দেখতে পাচ্ছি বোধগম্য সাইয়াদ দাজজাল নয় আমরা যদি এখানেই থেমে যাই তাহলে দেখব যে তিনি দাজ্জাল নন শুধু লোকেরা তাকে মিছিমিছি সন্দেহ করছিল কিন্তু এর পরের ঘটনাটি আবার সমস্ত বিষয়গুলোকে গুলিয়ে ফেললো এরপর কি হলো আবু সাইদ বললেন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 ইবেন সাইয়াদ যে দাঁত নয় তার ব্যাপারে আমাদের হাতে আরও একটি প্রমাণ দলিল রয়েছে এবং সেটা হচ্ছে মুসলিম শরীফে দীর্ঘ একটি হাদিস রসুল্লাহ সাল্লা একজন সাহাবিয়াত বিনতে কাইসিম তিনি বলেন আমি মুয়াজ্জিনের আজানের ধ্বনি শুনে মসজিদে গেলাম রাসুল উল্লাহ সাল্লাইস্লামের সাথে সালাত আদায় করলাম এবং আমি ছিলাম মহিলাদের শাড়িতে তো মহিলারা মসজিদের পেছন দিকে বসে সালাত আদায় করছিল আর আমি ছিলাম মহিলাদের শাড়ির একদম সামনে আর তাই আমি ছিলাম পুরুষদের সবচেয়ে কাছে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 তামিম আদারি সে একজন খ্রিস্টান ছিল এবং একটু আগে আমার কাছে সে এসেছে এবং মুসলিম হয়েছে আর সে আমার কাছে এমন একটা কাহিনী বর্ণনা করেছে যা তোমাদের কাছে আমি দাজ্জালের ব্যাপারে আগেই বলেছিলাম এবং তার সাথে বেশ মিল রয়েছে রাসুল্ল সাল্লিয়াম বললেন লাখমান জুদাম নামক স্থান থেকে লাখমান জুদাম নামক স্থান থেকে কিছু খ্রিস্টান আরব গোত্রের কিছু লোক তারা যখন জাহাজে করে যাচ্ছিলো বড় একটা ঢেউ খেলে তাদের জাহাজ উলট পালট হয়ে গেল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 তো তারা তাকে দেখে বলল তারা সেই জন্তুটাকে দেখে প্রশ্ন করল। ও তুমি কে অবাক করে দিয়ে সেই জন্তুটি মানুষের ভাষায় উত্তর দিল আমি তারা জিজ্ঞাসা করলেন জাস আবার কি তো সেই জন্তুটি এই প্রশ্নের উত্তর উপেক্ষা করল। উত্তর দিল না এবং সে এরপর তাদেরকে বলল যে তোমরা আমার সাথে একটা আশ্রমে আসো সেখানে একটা লোক বসে আছে যে তোমাদের সাথে দেখা করতে যায়।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 তো এরপর তারা বলল যে আমরা আরব আমরা সাগরে পথ হারিয়েছি এরপর এই এসে পৌঁছেছি তো লোকটা এরপর বলল আমাকে বাইসান নামক স্থানের তাল সম্পর্কে কিছু বলো এবং বাইসান হচ্ছে আসামের একটি অঞ্চল তারা বললো বাইসানের পাম গাছ বাইসানের তাল গাছ এটা সম্পর্কে তুমি কি জানতে চাও সে বলল সেগুলোতে কি সেগুলোতে কি ফল ধরে তারা বলল হ্যাঁ সেগুলোতে ফল ধরে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 আমাকে সেখানে প্রবেশ করতে দেওয়া হবে না আমি যখনই সেখানে ঢুকতে যাব সেখানে কিছু ফেরবে তারা মক্কা এবং সাল্লাম তার হাতের লাঠি দিয়ে মিম্বরে আঘাত করে তিনবার করে বললেন এটাই হল তাই এরপর তিনি বললেন আমি কি তোমাদেরকে আগে এমনটা বলিনি লোকেরা উত্তর দিল হ্যাঁ বলেছেন তিনি সাল্লা বললেন আমি তোমাদেরকে তামিমের গল্পটি শোনাতে চেয়েছি কারণ সে যা বলেছে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 কিন্তু পূর্ব দিকের ঠিক কোথায় অবস্থান আল্লাহ আলম আল্লাহ সবচেয়ে ভালো জানেন তো এই হাদিস থেকে আমাদের অনেকগুলো বিষয় শেখার রয়েছে এর মধ্যে একটা হচ্ছে আদদাজ্জাল এখন জীবিত অবস্থায় রয়েছে এবং তামিম আদারি তিনি তাকে দেখেছিলেন রাসুল্লাহ সাল্লাহ তামিমাদ্দারির বক্তব্যকে অনুমোদন দিয়েছিলেন এবং আমরা এটাও জানি যে দাজ্জাল চল্লিশ দিনের মধ্যে সারা দুনিয়া ভ্রমণ করবে এবং সে মক্কা মদিনা এবং জেরুজালেম এই তিনটা শহর ছাড়া পুরো বিশ্বে অবস্থান করতে পারবে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 অন্য কিছু আলেম এই ব্যাপারে দিমত পোষণ করেছেন এবং এই যুক্তিকে যে কীভাবে এটা হতে পারে যে ইবেন সৈয়াদ মদিনায় কম বয়সী যুবক আবার ওই দ্বীপে একজন প্রাপ্তবয়স্ক বৃদ্ধি পরিণত হয়েছে এই কারণে তারা এই বিষয়টিকে দিমত পোষণ করেছেন এবং ভিন্ন মত পোষণ করেছেন আর শকানি সবগুলো মতকে একত্রিত করেছেন এবং তিনি বলেন ইবেন সৈয়াদের ব্যাপারে প্রচলিত মতগুলোর কোনোটির সাথে কোনোটির কোনো মিল নেই কোনোটির সাথে কোনোটির মিল নেই এবপারে সবাই খুবই দ্বিধাগ্রস্ত বিভ্রান্ত এবং প্রত্যেকের নিজস্ব মত রয়েছে আমরা এই হাদিস থেকে শিখতে পারি যে ইবেন সাইয়াদ হওয়ার ব্যাপারে রাসুল্লাহ সাল্লাহাম নিজেই একটা সময় পর্যন্ত নিশ্চিত ছিলেন না কাজে রাসুল্লাহ সাল্লাই যে ব্যাপারে নিশ্চিত নন সে ব্যাপারে আমরাও কোনো নিশ্চিত অবস্থা নিতে পারি না এবং ইমাম আওয়বি তিনি বলেন যে আর এই কাহিনীটি বেশ সংশয়পূর্ণ এটা নিয়ে সন্দেহ আছে যে ইবেন সৈয়াদ আসলেই দাজ্জাল কিনা তবে এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই যে সে আসলেই একজন প্রতারক বা ভণ্ড ছিল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 এই একই অর্থ অর্থাৎ সত্যিকারের মসি একজনই আছে এবং তিনি হচ্ছেন ইসা ইবনে মারিয়া মালাইসাল্লাম আর একজন রয়েছে সেই হচ্ছে মিথ্যা মসি ফলস মাসিয়া এবং তাকে বলা হচ্ছে দ্য জাল ইবনা হাজার আল্লাহকাল ঘটনা বর্ণনা করেছেন কিন্তু সেই ঘটনাটি সেই ঘটনাটির বর্ণনা সূত্রের মধ্যে একজন বর্ণনাকারী বা রাবি আছেন এবং যার পরিচয় অজ্ঞাত অপরিচিত একজন ব্যক্তি আমরা জানি যে কোনো হাদিস যদি সহি ব্যক্তি বা রাবি থাকবেন তাদের প্রত্যেককে নির্ভরযোগ্য এবং সত্যবাদী ব্যক্তি হতে হবে তা না হলে সেই হাদীটি দুর্বল বা জিফ বলে একজন রাবি সম্পর্কে কিছু জানা যায় না অপরিচিত লোক তো বাকিরা সবাই সকলে নির্ভরযোগ্য সত্যবাদী এবং হিসেবেই পরিচিত ছিলেন তো এই ঘটনাটি বর্ণনা করেছেন আবু নাইম আল আসবাহানী যেটি ঘটেছিল আসবাহানি নামের একটি স্থানে এবং এই ঘটনাটি আবু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 খুবই কৌতূল উদ্দীপক কারণ আমরা একটা হাদিস জানি যেখানে রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন দার্জালের আগমন ঘটবে খুরাসন থেকে আর খুরাসান হচ্ছে আসবাহানের নিকটে একটি স্থান একটি জায়গা যেখানে দার্জালের সাথে সত্তর হাজার ইহুদি থাকবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইবেন সাইয়াদ থেকে আসবাহানে গিয়েছে সেখানেই থেকেছে অবস্থান করেছে এবং এরপর কখনোই ফিরে আসিনি কিন্তু তারপরও আমরা এই আপাত যে অর্থ রয়েছে অ্যাপারেন্ট মিনিং সেটা আমরা গ্রহণ করতে পারি না কারণ এই হাদিসের একজন রাবির পরিচয় আমাদের জানা নেই ওল্লাহু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 যে রাসুদুল্লাহ সাল্লাহাম এবারে কোন সিদ্ধান্ত প্রদান করেনি যতক্ষণ না তার কাছে এটা পরিষ্কার হয়ে গেছিল সে দাজাল নয় বরং সে একজন মিথ্যাবাদী এবং যে মৃত্যু নিয়ে কাজ করত। বলেন পর্যন্ত এই রাসুদুল্লাহ সাল্লাহ হয়েছিলেন সে দাজ্জাল নয় বরং সে একজন শয়তানের পূজারী এবং শয়তানের সাথে তার বিভিন্ন সম্পর্ক কাজকর্ম ছিল জিনদেরকে নিয়ে সে বিভিন্ন কাজকর্ম করত ইবিন এই উপসংহে আসতে পারি যে নিশ্চিত ভাবে ইবেন সাইয়াদ দাজ্জাল নয় ইবেন সায়দ নিশ্চিত ভাবেই দাজ্জাল নয় এটা হচ্ছে ইবিন কাসির রাহমার একটি মতামত এবং আরো বলেছেন দাজার আগমন ঘটবে শেষ জমানায় আর এটি প্রমাণ করতে গিয়ে তিনি ফাতিমা কাইসিমের নিশ্চিত প্রমাণ ফামা বিন্দি কাইসিম করেছিলেন তিনি বলেন ইয়ামুল হার যুদ্ধে যে যুদ্ধটি হয়েছিল বনি উমাইয়ার শাসনামলে সেই যুদ্ধের পর থেকে ইবেন সৈয়াদ উধাও হয়ে যায় পরবর্তীতে সে কোথায় গিয়েছিল তা আর জানা যায়নি এটা আবু দাউদে বর্ণিত রয়েছে সলিল محمد ম ম মোলস ও তসলীম কসরা